বি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম وعلى আলহামদুলিল্লাহ وصحبه মুহাম্মদি اما بعد আমরা গত পর্বে মক্কার কোন কোন জিনিস আমাদের জন্যে হারাম সে বিষয়ে আমরা আবু হরিয়া রাজিয়াল তালাহ হাদিস পাঠ করে কিছুটা অংশ আলোচনা করেছিলাম বাকি অংশ এ পর্বে আমরা আলোচনা করব। মক্কার কোনো শিকারীকে শিকার করা যাবে না এমন কি তাকে ভাগাও যাবে না মক্কার কোনো গাছপালা যেটা নিজে নিজে হয় কোনো মালিকের মালিকানা মালিকানাধীন না এমন কোনো গাছপালা কাটা যাবে না ওলা তাহিল্ল শাকি তা তোহা ইল্লা মুশেদ এবং মক্কার হারামের এরিয়াতে কোনো কিছু পড়ে থাকে যে কোনো মূল্যবান জিনিস সেটা হাতে নেওয়া যাবে না তবে যে ব্যক্তি এটা কুড়িয়ে নিয়ে মালিকের পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এখন বর্তমানে মক্কাতে এ ধরনের সন্দক বা বক্স রয়েছে সেখানে দিয়ে দিলে সেখানে যাদের হারিয়েছে তারা সেখানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবে নিয়ে পকেটে রেখে দিবেন নিজের জন্য করে নেবেন তাহলে চলবে না এক বছর কোনো হারানো জিনিস পাওয়ার পরে সেটা মালিককে তালাশ করতে হবে ঘোষণা দিতে হবে পিপারিং করতে হবে মাইকিং করতে হবে তবে মনে রাখতে হবে বর্তমানে সেখানে বক্সের ব্যবস্থা রয়েছে আর একটা বিভাগ রয়েছে দায়িত্বশীল রয়েছে ওইখানে যদি আপনি পৌঁছে দেন তাহলে তারা তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করবেন যাদের হারিয়ে গেছে তারাও সেখানে ছুটে যাবে তারা তাদের জিনিস পেয়ে যাবে অমান কোতে লাল আলাহ এলন फुआ बेखर नर जे व्यक्तर को व्यक्ति के हत्या करा अर्थात क्यों जदि का आत्मस्वजन के हत्या कर निहत हो जाए तो दुईटी जिनको एकता आते हत्यार बनीम हत्या अथवा से फीदी आनीशा ओट एवं से इच्छाधीन थे जिन्हें निहित हो जा गार्जियन তারা দুইটার যেকোনো একটা হত্যা বিনিময়ে হত্যা আর হত্যা মাফ করে দিয়ে তার বিনিময়ে ফিদিয়া নিতে পারবেন দুইটির যে যেকোনো একটি গ্রহণ করতে পারবেন বাহ আল্লাহ নবীর এই বর্ণা শুনে বললেন হে ইল্লাল ইল্লা এক প্রকার ঘাস এই ঘাসটা আমরা ব্যবহার করি আমাদের বাড়ি ছাউনির জন্যে কবরে যখন আমরা মাইয়ের দাফন করি কাপড় শট হলে ঘাসটা আমরা ব্যবহার করি ইজখির ঘাস এই ঘাস আমরা আরো অন্য অন্য কাজে ব্যবহার করি এই ইসকির ঘাসটা কাটা যাবে না যাবে না এটাতে আমাদের অতি প্রয়োজন নিজেদের আবাদ করা যদি হয় মালিকানাধীন হয় সেটা কাটা যায় তবে আল্লাহর ইচ্ছাতেই পাটি থেকে যা নিজে নিজেই গজিয়ে উঠে এ ধরনের কাজ কাটা যাবে না ইজখির ঘাস তো তার মধ্যেই ইল্লা রাসুলাল্লাহ ফাইন্দানাজ আলু হফি কবেনা ও বই হতে না दाफन कर मानु घास मानुषे विशेष प्रयोजन तटा जा पशु शिकार करा जा भागानो जा घपाला जेटा निजे निजे जन्म नहीं काटा जा घपाल এভাবে পড়ে থাকা কোনো জিনিস নেওয়া যাবে না তবে মালিক পর্যন্ত এটাকে জানি দেওয়ার জন্য আর এই সর্ব অবস্থায় করা যাবে না এটা মক্কার বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য ওয়ানিমাম وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةِ عبدالله بن زايد بن عاصم تهكي بورنیتو تنی بولن اللہ النبی علیہ السلام بولن ابراهیم الله علیہ السلام تنی مکہ کے حرام غسنا کوری چلن مکہ رکتا حرام الاریہ غسنا کوری چلن کہ ابراهیم قلیل علیہ السلام وداع لأهلها تنی مکہ بشید جونی دعا کوری چلن جا اللہ تدر رجع تے فل فلانی المدينة. আর আমি নবী মোহাম্মদ মদিনার হারাম এরিয়া ঘোষণা করতেছি কামা কামাহার ইব্রাহিম ইব্রাহিম আলিসাল মক্কার হারাম এরিয়া ঘোষণা করেছেন আর আমি মদিনার সা অর্থাৎ কাঠার যে মাপ এবং মুদ এক শাহ হলো প্রায় আড়াই কেজি আর এক মুদ হলো ছয়শ গ্রাম এর বরকতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি মদিনার সা মুদের বরকতের জন্য দোয়া করছি মদিনার জন্য হারামের যে এরিয়া এর বিধানের বিষয়টি ভিন্ন মদিনার হারাম অর্থ এখানে গাছ কাটা যাবে না গাছ উঠা যাবে না এখানে কোনো প্রকার অন্যায় অবিচার করা যাবে না এইগুলিল হারামের অর্থ বাকি মক্কার যে হারাম এবং হালালের হজ এবং উমরার সঙ্গে সম্পর্ক সেটা তার ভিন্ন হুকুম রয়েছে তাহলে স্পষ্ট বোখারি মুসলিমের হাদিস দ্বারা মদিনার হারাম সাব্যস্ত হয়ে গেল অনালিব নাবি তো আলিব রাজিয়াল কাল আরাল্লাম আল মাদিন মা বাইনা আইর সাউর। आल्लाबी आई सल्ला बर्णा करें आलिब नबी तलीब राजोर नबी आईलमारहाड़ पहाड़ छोटा पहाड़ जेटा मदिनार दक्षिण दिखे मदिनार दक्षिण दिखे और साउर हमीनार उत्तर दिखे उहूद पहाड़ दिखे उहूद पहाड़ पास मान गुरु ঠিক পাহাড়টা একটা গরুর মতো দেখা যায় মাথা চূড়া এবং লেজ এই ধরনের পাহাড়টার একটা অবস্থা যার পরে তাকে বলা হয়েছে সাউর পাহাড় আবারও সাউর পাহাড় রয়েছে যেখানে আল্লাহ হেজরতের সময় তিনি এবং তার সাথী আকার তালানহ আত্মগোপন করেছিলেন তাহলে সাউর পাহাড় উত্তরে আর দক্ষিণে হলো আয়ের পাহাড় আর পূর্ব পশ্চিমে দুইটি হাররা হাররা মানে কালো যেটি পুরা মাটির যেটা একটা পশ্চিমে আর পূর্বে এই দুটি হারা রয়েছে এর দ্বারা আমরা মদিনা যে হারাম রয়েছে এই হারামের অর্থ কি এবং এই হারামের বোখারি মুসলিমের হাজিস দ্বারা প্রমাণিত এর কোন দিক থেকে কতটুক এটা আমরা জানতে পারলাম অতএব মদিনার হারামকে আমাদের অস্বীকার করার কোনোই আর উপায় নেই এটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে আর ক্ষেত্রে আমরা যখন হজে যাব মক্কা এবং মদিনার পবিত্রতা রক্ষা করার জন্যে আমাদের যতটুক দায়িত্ব কর্তব্য সেটা আমরা অবশ্যই সতর্কতার সাথে পালন করার চেষ্টা করব। যাতে করে আমরা মক্কা মদিনায় গিয়ে এইখানে ভালো জায়গায় গিয়ে আমরা উল্টোপাল্টো কিছু করে অন্যায় বিচার করে गुणार खतान रााई पाप जन बोने पापमुक्त हारे मदिनार जी हजर कोई तब मक्टाई पछले मदिनार जियारत करबेंटा तो अपन जन जा रही है मसिन नबिर जियारतर पर मदिनाई गायगे जयरत करा जाए तरें जायजना ता পাপ নিয়ে বাড়িতে ফিরবেন না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মক্কা এবং মদিনার যে ফজিলত এর গুরুত্ব এর তাৎপর্য এবং এর মহত্ব বুঝার এবং তার পবিত্রতা রক্ষা করার যারা সেখানে আছেন এবং যারা যাবেন সব্বাইকে আল্লাহ তৌফিক দান করেন আমরা হজ পর্বের চারটি অধ্যায় ইতিমধ্যে শেষ করে ফেলেছি এবার আপনাদের জন্যে পঞ্চম অধ্যায় আর পঞ্চম অধ্যায় রয়েছে বাব হাজে হজের পদ্ধতি এবং আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা পাবো ইনশাআল্লাহ এখানের প্রথম হাদিসটি আঞ্জাম আবদুল্লাহ রাজিয়ালা حتى اذا اتينا دل حليفه فولدت اسماء بنت اميس فقال اتصلي واستسفري بثوب وحرمي جابر بن عبد بشال लंबा حديث مسلم شریفه যেটা বর্ণিত হয়েছে অনেক লম্বা হাদিস এই হাদিসের মধ্যে এখানে কিছু অংশ ইমাম ابن حجاج رحمۃ اللہ علیہ আমাদের জন্য এখানে বর্ণনা করেছেন جابر بن عبد الله رسول الله صلی الله علیه وسلم حج করেন তার সঙ্গে আমরাও হজে বেরিয়ে যাই সফর শুরু হয়ে গেল হাতে আমরা যখন হলাইফা পৌঁছে গেলাম স্ত্রী আসমাবিন তো ওমাইশ এখানে বাচ্চা প্রসব হলো তার নাম ছিল মোহাম্মদ ইবন আবি তাহলে এই অবস্থাতে হজে বেরিয়ে গেছেন কি হজ করার আগ্রহ জানে সে যে তার বাচ্চা হয়তো আজকালের মধ্যে হবে তারপরও বের হয়ে গেছেন একেবারে এখনো এহরাম বাধে নাই সেখানে বাচ্চা পুরুষ হব এর দ্বারা একজন নারী হজের ব্যাপারে কত তার আগ্রহ এটা আমাদের জানা এখানে দরকার আমরা একটা ছোট্ট বিরতির পরে এই লম্বা হাদিসের দীর্ঘ বর্ণনা আপনার কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ ততক্ষণ আপনার আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে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 জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সম্প্রচার সকালে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 चारो दिखे चल प्रचंड झड़े लंड राम सुन्ना पिछल सरुपथे जान्न काफेला जानते सरल पथे आसन गे शयान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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বাংলার সম্মানিত দর্শক শ্রোতা কোনো মহিলার যদি মিকাতে পৌঁছে বা আগে ওখানে গিয়ে দেখা যায় যে তার মাসিক পিরিয়ড বা বাচ্চা প্রসবের কারণে তার বাচ্চা প্রসবের পরের যে রক্ত প্রবাহিত হচ্ছে তাহলে সেখানে সে গোসল করবে এবং ভালো করে কাপড় চুপড় বেঁধে নিয়ে সে এহরামও বাঁধবে অনেক সময় দেখা যায় जरा एम अवस्थार सम्मुखीन हन तारा एहराम छड़ा मक्का चले जाने गए पवित्र होराम बांधें एट ठीक नए कारीब अपना मे रखते क्या कर लेना क्योंकि दाम दीते हैं यह जरिमाना ना दिए कज तक असम्पूर्ण जाएल्लाह रसूल उल्लाह सल्लम फिल मस्जिदे मस्जिद छोड़ आल्ला नबी से सर तलाय कर लें ثم راك بالقصوى اللعنبه علیه السلام تار اوٹر نمسلو قصوى تا اوٹر اوپور تنه سلاطة دائی کره شوار حول ان حتى اذا استوات به على البید اللعنبه علیه السلام وی اوٹر اوپور چور جاقون بیدنا مگزاگاتی پوز لین اهل بالتوحید اللعنبه علیه السلام تاربیه پرا شروع کر لین لبایک اللهم لبایک لبایک لا شریک لکا لبایک ان الحمد والنعمت তিনি পড়া শুরু করলেন এর জন্য এহরাম কোনো সালাদ তিনি আদায় করেন নাই উঠে চড়লেন ওইখান থেকে যখন ও ঠিক একটা ঠিক পজিশনে আসলো বাইদা একটা জায়গা ওইখানে উঠে তিনি কি করলেন তালবিয়া পড়া শুরু করলেন তাহলে মিকাতে গিয়ে গোসল করে এরপরে ফরজ সালাত থাকলে আদায় করে আর না থাকলে কেউ যে মসজিদ থেকে এহরামের নিয়ত করতে চায় হজ বা উমরা তাহলে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ দুই রাখার সালাত আদায় করবে এহরামের জন্য নির্দিষ্ট কোনো সালাত নেই এবার তিনি নিয়ত করে নেবেন নিজের হজ না অন্যের হজ এফরাদ হজ না কেরান হজ যদি এফরাদ হয় বলবো আল্লাহ আল্লাব্ভাইকে হাজ যদি হজটা কেরান হয় তাহলে বা আল্লাহ আল্লাবাইকে হাজ জানান বা অমরাতান ও হাজান আর তামাত্মাই বলবে আল্লাহ করে এসেছি পড়া শুরু করবে লবাইক আল্লাহমাল আব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি লব্বাইকাল শরিক আল্লাহ তোমার কোন শরিক নেই তুমি এক ওয়াহুল শরিক তোমার কেউ শরিক নেই এটা আমি কায়ো মনে আমি স্বীকার করছি তোমার কোন শরিক নেই ইন্নাল হামদা যত প্রশংসা যত নিয়ামাতামাতি পৃথিবীর যত কিছু আছে ছোট থেকে ছোট আর বড় থেকে বড় সব তোমার জন্য তোমারই প্রশংসা তোমার নামাত রাজি তোমার অন্য কাউরি নিয়ামাত নয় প্রশংসা করতে হলে একমাত্র তোমারই করতে হবে অন্য কারো নয় আর রাজত্ব মালিকত্ব একমাত্র তোমারই সারা পৃথিবীর বিশ্বজাহানের मालिक एक मात्र तुम अल्लाह ला शरिक तुम्हारे अवस्था जो इसलोलिया तवहीद। जो जो जोरे जोरे पड़ते पुरुष दे क्षेत्र नारी, नारी नीशब्दे पड़े सबा एक संगे एक लाभ सबा बोल लाभवाइक यहाँ ठीक ना तब जो शिक्षार क्षेत्र जरा हजे गेन एखो तालवबिया मुखस्त हो नाई एक क्षेत्र ते मुखस् करार जन्े तेजे शिखानों जन्े एक जो मुआलिम जदि तक बार बार बोले तीखिए दें से क्षेत्र में जाएज हो तब पुरो समय खाली एक जन बोलो मुआवालेम आकी जत तर जत बत बंद जौथ कण्ठे तालबिया पड़ा रसलतर पर यह हजर विषयगढ़ी हमें आगे भलोकर जेनेब जाते हज़ शुरू कर तक बो देखे देखे अल्लाह हुम्मा अल्लाह हुम्मा लब्बाई के लब्बाई ये ना करी आगे ही नहींबें नाई बी देखते ही अपना समय शेष हो आल्ला संगे सम्पर्क गभर करारे एबादा के सूंदर करार जन्े से होना और मोहल्लेम बोलें और बो देखे देखे चिल्लाबें एट क्यों ठीक है यज्ञ जथासम्भव एका के जो शब्द जोड़ी जाए सम्भवपर कर এটাই হল সুন্নত সম্মত এই তালবিয়া পড়ার পরে জাবিন আবদুল্লাহ বলেন হাত এরপরে আল্লাহ নবী সফর করে মক্কায় পৌঁছলেন জাবিন আব্দুল্লাহ বলেন আমরা যখন আল্লাহর ঘরের কাছে পৌঁছে গেলাম কাবা ঘরে আর রুকনা আল্লাহ নবী আলিসালাম হাজির আস কে স্পর্শ করলেন তাহলে চুমো দেওয়া সম্ভব হয় ইস্তলাম করলেন স্পর্শ আল্লাহ নবী করলেন ফারাম আল্লাহান প্রথম তিনচক করে এটা তফে কদুম তিনি কি করলেন জোরে জোরে হাঁটলেন ওমাশা আরবান আর বাকি চারটা নরমাল তিনি হাঁটে হেঁটে তফ করলেন এরপরে যখন তার তফ শেষ হয়ে গেল এজন্য হাজির সাহেব তালবিয়া পড়তে থাকবেন দোয়া দরজ করতে থাকবেন মক্কায় গিয়ে উঁজু করে গোসল করার সময় হলে গোসল করে এরপরে প্রবেশ করবেন মক্কার ভিতরে নামাজ থাকলে নামাজ আদা করে নেবেন নামাজ যদি না থাকে তাহলে মক্কায় ঢুকে মসজিদে ঢুকার দোয়া আল্লাহ আফতাহালিয়া আবাবার আহমাতেক বা বিসমিল্লা রাসুলিল্লা আল্লাহ আফতাহালিয়া বাবা রাহমাতেক এই দোয়াগুলি পড়ে বা অন্য দোয়া আছে ডান প্রবেশ করবে কোন সারাদ যদি তার প্রতি না থাকে কোনো নামাজ হয়তো রাস্তায় এখনো পড়তে পারেন নাই আদা করবেন বা আজান হয়ে গেছে কামাত হচ্ছে জামাত শুরু হচ্ছে তো জামাতের সঙ্গে শরিক হবে আর যদি এগুলি কিচ্ছুই না থাকে তাহলে সরাসরি কোনো সুন্নত নফল না পড়ে ডাইরেক্ট হাজরা সদ বরাবর যাবে ওইখানে গিয়ে ইজতেফা করে নেবেন ইস্তফা বলতে চাদরটা ওপরের পুরুষ মানুষ দাঁড় চাদরটা মধ্যকান্তে নিয়ে বগলের নজ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে রেখে দিবেন ডান কানটাকে কি করে নেবেন খোলা খুলে নেবেন ফাঁকা করে নেবেন এটাকে ঢাকা রাখবেন না এটাকে বলে ইস্তেবা প্রথম তিন চক্করে রামাল একটু দৌড়াবে বা ছোট ছোট পায়ে হাঁটবে বাকি চারটা নর্মালভাবে হাঁটবে প্রত্যেকবারে সম্ভব হলে হাজরা সদকে চুমা দেওয়া না হলে স্পর্শ করা স্পর্শ করে চুমা করা চুমা দেওয়া না ইসারা করে থাকবে। যদি হয়। স্পর্শ করবে তবে করতে না পারলে সেটা হাত দূর থেকে ইসারাও করতে হবে না চুমাও দিতে হবে না যে বর্ণাগুলি অন্যান্য অন্য হাদিসে আমরা স্পষ্টভাবে জানতে পারি এরপর আলমী করলেন মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে মাকামি ইব্রাহিম যেই পাথর ওপরে চড়ে ইব্রাহিম আলিসাল কাবা ঘর নির্মাণ করেছিলেন তিনি রাজমিস্ত্রী আর তার সন্তান ইসমাইল তার হেলপার বাবা এবং বেটা দুইজনে মিলে আল্লাহর নির্দেশ কাবা ঘর বানিয়েছিলেন রব্বানা আলিম ইব্রাহিম খালিল এবং তার ভবিষ্যৎ নবী রসুল হবেদ ইসমাইল বাবা এবং ছেলে দোয়া করেছিলেন তাদের বংশে একজন রসুল প্রেরণ করার জন্য আর সেই রাসুলি ছিলেন শান্তির আল্লাহার পরে সুরা কা ফেরন কুলিয়া ফেরন আর দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পরে সুরা ইখলাস কুলহাত পরে আল্লাহ নবী সালাম ফিরালেন থুম্মা রাজা এলাল রুকন দুই রাখা সরাত আদা করার পরে আল্লাহ নবী আবার ফিরে আসলেন কোথায় রুকনি অর্থাৎ করে কোন বর্ণা আছে এবার তফের কাজ শেষ বরং অন্য বর্ণায় আছে যে নবী জমজম পানি পান করার পরে এরপরে এসেছিলেন ওই হাজরা শদ কে দেওয়ার জন্য দেওয়ার পরে দুই রা কাস আদায় করে মাকে বের পিছনে না হলে যে কোনো জায়গাতে আদায় করে এরপরে জমজমের পানি পান করে হাজরা আবার সম্ভব হলে চুমু দেওয়া না হলে এবার সাফা পাহাড়ের দিকে চলে যাওয়া জামুন আব্দুল্লাহ বলে আল্লাহ নবী আলি সাল্লাতসাল্লাম দরজা ছিল এখান দিয়ে সাফা পাহাড়ে চলে গেলেন ফালাম্মা নামিনা সফা আল্লাহ নবী সালাম যখন সাফা পাহাড়ে গিয়ে পৌঁছলেন বা নিকটে পৌঁছলেন তিনি পড়লেন সাফা ওয়াল মারিংা নিঃসন্দেহ সাফা এবং মারোয়া দুটি পাহাড় আল্লাহ নিদর্শনের মধ্যে একটি নিদর্শন আল্লাহ যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকেই আমরা বা আমি শুরু করব। আল্লাহ সফার কথা আগে বলেছি ইন্না সফা ওয়াল মারা কাজী সফা থেকেই আমরা শুরু করে মারোয়াতে যাব। আল্লাহ নবী তাই সফা পাহাড়ে আগে উঠলেন ফারাকিয়া আসা সাফা পাহাড়ের উপরে উঠলেন হাত তার আল বেদ ওই দিক থেকে আবার কেবলামুখী হয়ে আল্লাহর ঘর কাবা ঘরকে তিনি দেখলেন ফাস্তাকবাল কেবলা কেবলার দিকে মুখ করে তিনি এবার দোয়া করতে লাগলেন তাহলে সাফা পাহাড়ে উঠে বলতে হবে ইন্না সাফা তামিং এরপরে আবদা ও বিম আদাল হবে এটা বললেও চলে না বললেও চলে কেউ যদি বলে ভালো না জানা থাকলে শুধু আয়টুক পরলে হবে এরপরে সাফা পাহাড়ে ওঠা কেউ যদি সাফা পাহাড়ে না উঠতে পারে তার পাদদেশে থাকে সেটাই উঠা কারণ সাফা পাহাড় বিশাল এক পাহাড় ছিল ওইটাকে কেটে এখন ছোট করে দেওয়া হয়েছে আর এখন ওই পাহাড়ে উঠতে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয় এই এটাকে ঘিরে দেওয়া হয়েছে কাজে উঠা নিয়ে ব্যস্ত না হয়ে যেখানে নিচের যে অবস্থা এখন রয়েছে সেটাও পাহাড়ের অন্তর্ভুক্ত সেখানে দাঁড়ালেই হবে কেবলামুখী হয়ে দুই হাত উঠিয়ে আল্লাহর একত্ব বর্ণ করেন লাহাই وكبر الله اكبر بوللن وقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله انجز وعده نصر عبده وهزم الاحزاب وحده نبي إدوة الا ناب ايدو ات بار كوري ثم ذلك ثلاث مرات الله الله اكبر াহিল্লাহ আব্দা হাজা এই দুয়াটা তিনবার করে তকবির তিনবার করে লাইল্লা তিনবার করে এই দোয়াগুলি আল্লাহ নবী আসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে পড়লেন এইভাবেই আমাদের হাজির সাহেবদের যারা হজ করতে যাবেন ওমরা করতে যাবেন এইভাবে এই দোয়াগুলিকে পড়তে হবে আমরা এই দীর্ঘ আদেশের এ পর্যন্তই আজকে শেষ করছি বাকি অংশ বাকি পর্বে আমরা পূর্ণ করব আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কবুল করে নিনাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলিন আসসালাম আলাইকুম আহমতুল বলতে বলা হয় তিনি তাই বলেছেন রসোল্লা যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার জন্য অর্জনের জন্য তুলে ধরার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 इतिब्रम विकाश कल रुन सम्प्रचार सकाल साढ़े छंग doctor